ইংরেজি ফ্যাশন ধরে চলছে মুসলমানি সব তাদের কাছে ইংরেজি ফ্যাসন ধরে চলছে মুসলমান ওরা ভন্ড শৈতান ওরা কেমন মুসলমান দিনের রাতে শুনে শুধু টিভি সি গান দিনের রাতে শুনে শুধু টিভি সি গান ইংরেজি ফ্যাশন ধরে চলছে মুসলমান শুধু টিভি সিডির গা সিনেমারই হলের কাছে গেলে দেখা যায় একদলে ছবি দেখে এক অপেক্ষায় সিনেমার ওই হলের কাছে গেলে দেখা যায় এক দলে ছবি দেখে একদল কত মসজিদে দেখলাম শুধু দেখলাম শুধু ওরা কেমন মুসলমান ওরা ভন্ড শৈতান দিনের রাতে শুনে শুধু টিভি সি দীর গান ওরা ভন্ড শৈতান ওরা কেমন মুসলমান দিনের রাতে শুনে শুধু টিভি সি सेलुने तार जावा लगे सप्ताह दुई बार चूर शुदू लम्बा कर दाड़ी परिष्कार सेलुने तरह जावा लगे सप्ताह दुई बार চুধ শুধু লম্বা করে দাঁড়িয়ে পরিষ্কার ওরা কেমন মুসলমান ওরা ভণ্ড শৈতান দিনের রাতে শুনে শুধু টিভি সিডির গান ওরা ভণ্ড ওরা কেমন মুসলমান দিনের রাতে শুনে শুধু টিভি গান মমতাজের কাওয়ালি গান বুকটা ফাট্টা যায় ছোট ছোট ছেলে মেয়েদের মুখে শোনা যায় মমতাজের কাওয়ালি গান বুকটা ফাট্টা যায় আমার বাবা লাগে হয় মা বাবা থাকে কোন জায়গায় আমার অবাক লাগে থাকে ওরা ভন্ড শৈতান ওরা কেমন মুসলমান দিনের রাতে শুনে শুধু টিভি সিডির গান ইংরেজি ফ্যাসন ধরে চলছে মুসলমান শৈতানই সব তাদের কাছে নামে মুসলমান गान दिन रात शुदी सी डी गान दिन रात शुने शु टी सी डर गान दिन रात शुने शु सी डी ग